सर्वशेष लेकिन माध्यमे अनुष्ठान समाप्ति टनारण श्रद्धे शेख डॉ मंजूर सर के अनुरोध करेदनार्थ विषय तो मानुष जन अनेक था शेष क्योंकि विच्छेद दिए है তো আজকে জন্য বোধহয় আমাদের আলোচনাও বিচ্ছেদ দিয়েই শেষ হচ্ছে এবং আমরা এখান থেকে সবাই সাময়িকভাবে হলেও চলে যাব ইনশাল্লাহ ইসলামী শরিয়াতের দৃষ্টিতে আমরা বলেছি বিবাহ হচ্ছে একটা সেরাই বিধান বিবাহ একটা সেরাই বিধান বিবাহ বন্ধনের যে শর্তগুলো আমরা দেখেছি কোরআন এবং সুন্না সেগুলো আরোপ করেছে এবং এই ইনস্ট্রাকশনটা কমপ্লিটলি কোরআন সুননার আলোকে এসেছে ফোকাহারা যে আলোচনাগুলো করেছেন যে শর্ত কিভাবে কীভাবে বিবাহবন্ধন অটুট থাকবে বা আরও ইনস্ট্রাকশনগুলো সবই করেছেন না ভিত্তিক ঠিক তেমনি তালাক বা বিচ্ছেদ এটাও একটা এই বিধান বিচ্ছেদটা এমন নয় যে আমি চাইলে আমার হয়ে গেল। অতএব বিবাহের ক্ষেত্রে যেমন আমরা শরীয়াতের বিধানগুলো বা ইনস্ট্রাকশনগুলোকে ফলো করছি বা ফলো করতে আমরা বাধ্য ঠিক তেমনি তালাকের ক্ষেত্রেও আমরা শিরিয়াতের রূপরেখা মেনে চলতে বাধ্য বিচ্ছেদটা দুভাবে হয়ে থাকে ইসলামী সেরিয়াতে এবং এটা তালাক যদিও খুবই পরিচিত একটা শব্দ কিন্তু আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে ফাস্ক যেটা আসলে বিচ্ছেদ সেখানে তালাক শব্দ উচ্চারিত না হলেও বিবাহটা বিচ্ছেদ হয়ে যায় ডিভোর্স হয়ে যায় অথবা সেপারেশনটা হয়ে যায় সেখানে তালাক শব্দ উচ্চারণের প্রয়োজন হয় না তাহলে বিবাহ মিটে যায় বা বিবাহ বিচ্ছেদ সংঘটিত হয়ে যায় ফাস্কের মাধ্যমে আর আরেকটা হচ্ছে তালাকের মাধ্যমে তাহলে আমরা জানার চেষ্টা করি যে ফাস্কটা কী তালাকটা তো মোটামুটি পরিচিত ফাস্স্ক হচ্ছে মূলত আসলে বিবাহ বিচ্ছেদ ঘটানো এবং এটা হতে পারে বিভিন্ন কারণে যেমন স্বামী বা স্ত্রীর মধ্যে যদি কেউ ইসলাম থেকে বের হয়ে যায় অর্থাৎ ধর্মান্তরিত হয়ে যায় কোনো একজন মুরদাদ হয়ে যান অথবা নাস্তিক হয়ে যান অথবা অন্য কোনো ধর্ম গ্রহণ করেন যাই হোক তাহলে অটোমেটিক বিবাহটা আর থাকলো না অটোমেটিক বিবাহটা বিচ্ছেদ হয়ে যাবে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যদি স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ দিতে ব্যর্থ হন তাহলে বিবাহ বিচ্ছেদ হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বড়ো ধরনের খুঁদ পাওয়া যায় যেটা তারা চিটিংয়ের মাধ্যমে কোনো এক পক্ষ সেটা লুকিয়ে রেখেছিল যেমন কোনো একজন ফিজিক্যালি ডিসেবল হওয়া অথবা শারীরিকভাবে কোনো মারাত্মক ত্রুটি তার থাকা যে কারণে রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম আলিয়া নামক এক মহিলাকে বলেছিলেন আল হাকিবে আহলিক তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও প্রথম সাক্ষাতেই এবং তাকে তিনি বিদায় করে দিয়েছিলেন বড়ো মারাত্মক একটা রোগের কারণে তাহলে এই রোগগুলো যদি কেউ লুকিয়ে রাখে তাহলে এই ফাঁসটা করা যাবে তবে মনে রাখতে হবে বিবাহের যে ফাস্ক বা বিচ্ছেদটা এটা সাধারণত ধর্ম ধর্মান্তরিত হওয়া ছাড়া আর বাকি কারণগুলোর কারণে এটা বিচারকের মাধ্যমে হবে মুসলিম বিচারক এই ফাস্ক বা বিচ্ছেদটা ঘটিয়ে দেবেন বাকিগুলো অটোমেটিক হবে না কারণ ভরণ দিতে পারছে না এটা প্রমাণিত হতে হবে অতএব বিচারকের মাধ্যমে যে কোনো খুদ বা এই কারণে হবে ফাস্কের আরেকটা প্রকার আছে যেটা আপনাদের অনেকের কাছে পরিচিত সেটা হচ্ছে খোলা আমরাকে আমরা অনেকে খোলা তালাক বলি আসলে খোলাটা তালাক নয় ওটাও এক ধরনের ফাস্ক এবং বিচ্ছেদ কারণ খোলার মধ্যে তালাক উচ্চারণ করাটা জরুরি না এটা হচ্ছে এরকম যে স্ত্রী যদি কোনো কারণে তার স্বামীর প্রতি বিরাট ভাজন হয় এবং স্বামীকে সে পছন্দ করতে পারছে না অতিমাত্রায় স্বামীর ভীতি তার মধ্যে কাজ করে অথবা স্বামীর যে কোনো চারিত্রিক অথবা শারীরিক ত্রুটির কারণে সে স্বামীর আর কোনো ত্রুটি নাই অথবা স্বামীর হয়তো দেখতে তার কাছে ভালো লাগছে না এই সমস্ত যে কোনো কারণে যেটা প্রকৃতপক্ষে স্বামীর দোষ নয় এ কারণে সে স্বামী থেকে সেপারেশন চায় সেক্ষেত্রে সে স্বামীকে তার মহারণা থেকে প্রাপ্ত টাকার কিছু অংশ বা ফুলটা ফেরত দিয়ে বিচ্ছেদ চায় এটা হচ্ছে খোলা তাহলে ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে স্ত্রী কর্তৃক পদার্থ অর্থ গ্রহণ করে স্বামী যদি বিচ্ছিন্নতা বা বিচ্ছেদটা কার্যকর করে তাহলে এটা হচ্ছে তাহলে এখানেও তালাকটা জরুরি নয় এবং খোলাটা আসলে মূলত তালাক নয় এরপরের আলোচনা হচ্ছে তালাক তাহলে আমরা জানলাম ফাস্কের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে তৃতীয় হচ্ছে তালাক এখানে তিনটা শব্দ আমরা পেলাম একটা ফাস্ক বা বিবাহ বিচ্ছেদ আর একটা খোলা এটাও এক ধরনের বিবাহ বিচ্ছেদ আর থার্ড হল তালাক তালাক মানেই হচ্ছে ছেড়ে দেওয়া এই জন্য যদি বলা হয় আমি তোমাকে তালাক দিলাম মানে আমি তোমাকে ছেড়ে দিলাম একটু আগে আলোচনা হয়েছে তালাকটা এর কন্ট্রোলিং পাওয়ারটা মূলত পুরুষদের হাতে স্বামীর হাতে রাখা হয়েছে তবে তার মানে এই নয় যেমন ফার্স্কের ক্ষেত্রে সেপারেশনের অধিকার স্ত্রীরও আছে দুপক্ষের সেই খুঁদ যেমন স্ত্রীর মধ্যে পেলে স্বামী সেপারেশনটা দিতে পারে আবার স্বামীর মধ্যে সে ধরনের কোনো অক্ষমতা বা অসামর্থ্য থাকলেও स्वम स्थे वैध आदि चान अथवा तरह स्त्री एकमत हन कि स्त्री शर्त आरोप कर एक तलाकर क्षमता हाथी दी है তবে এখন দেখা যাচ্ছে যে তিন তালাকের ক্ষমতাই আমাদের ওই যে নম্বর ক্লজে আছে আগদনামার মধ্যে ওটা ওইভাবেই আপনাকে জিজ্ঞেস না করে দেখবেন যে অনেক সময় ঠিক চিহ্ন দিয়ে দেয় এই ব্যাপারে আমাদের একটু সাবধান থাকতে হবে আপনি কি জেনে বুঝেই স্ত্রীর হাতে তালাকের ক্ষমতা অর্পণ করেছেন কি না যদিও সেখানে একটু শর্ত থাকে যদি ভরণ পোষণ করতে ব্যর্থ হয় অথবা মারধর করে অথবা অসাদাচরণ করে তাহলে স্ত্রীর তার তালাকের অধিকার থাকবে तल्क मैंने आंशिक अथवा पूर्णांग भाव विच्छेद अल कुरान मध्य विषय आलोचित होता उत्तल अधल्क विषय आल्लाजाम आलिम जदि तारा तलाक के बद्धपरिकर है आल्लांत देखें सुन तो एखने कि तिरस्कार आज विषय कबजार्व कर এ যে আম আপনি যখন কাউকে কিছুটা তিরস্কার করতে চান তাহলে বলুন আমি কিন্তু অবজার্ভ করছি আপনারা কী করছেন আমি কিন্তু অবজার্ভ করছি এর মধ্যে একটু হলেও তিরস্কার আছে তার মানে হচ্ছে হচ্ছে তালাকটা হোক এটা আসলে ইসলামী সারিয়া চায় না কিন্তু তালাকের বিধান রাখা হয়েছে মাসলাহাতের কারণে মানুষের জীবন যখন কঠিন হয়ে পড়বে একজন স্বামী এবং স্ত্রী তারা পারস্পরিক বন্ধনে যখন থাকাটা তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে বা কষ্টকর হয়ে পড়বে তখন এ থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা পথ মাত্র হচ্ছে তালাক অতএব তালাকটা এই জন্য নয় যে দিতে হবে তালাকটা এই জন্য নয় যে আমরা বিবাহবন্ধন আবদ্ধ হয়ে আবার বিচ্ছিন্ন গ্রহণ করতে হবে এটা নয় বরং তালাক হচ্ছে যখন জীবন বা সংসার কঠিন হয়ে পড়ে তখন বের হওয়ার একটা সুন্দর পথ তালাকের অনেকগুলো বিধান এখানে আছে তালাকের প্রকারভেদ আছে তালাকের শব্দ আছে কোন কোন অবস্থায় তালাক দেওয়া নিষিদ্ধ তালাকের সাথে রিলেটেড ইদ্যতের বিষয়গুলো আছে সময় আমাদের সামনে যে হারে মানে যতটা শর্ট তাতে আমরা সবটা শেষ করতে পারব না কয়েকটা কথা শুধু বলি প্রথম হচ্ছে তালাক দেওয়ার সেরা বিধান আছে যেহেতু আমরা শুরুতেই বলেছি বিবাহের মতো তালাকটাও হচ্ছে একটা সেরারি বিধান তাহলে সন্না পন্থায় তালাকটা দিতে হবে সেটা কি সেটা হচ্ছে মেয়েদের মাসিক অবস্থায় তালাক দেওয়া যাবে না এক নম্বর তাহলে কোন অবস্থায় তালাক দিবে তালাক দিবে পবিত্র অবস্থায় এমন পবিত্র অবস্থায় যখন স্বামী স্ত্রী তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপন করেনি এটা হচ্ছে সন্না তালাক এবং একসাথে তিন তালাক দেবে না তালাক দেবে একটা একটা করে যদি তিন তালাক দিতে কেউ বদ্ধপরিকর হয় তাহলে প্রথম তোহরে এক তালাক তারপরের মাসে দ্বিতীয় তহরে আরেক তালাক এবং তারপরে তিন তালাক তিনি দেবেন এখানে প্রয়োজনীয় সময় তিনি পাবেন যে আসলেই তিনি তিন তালাক দিতে বদ্ধপরিকর কিনা তিনি কি বাইনুনা কুপড়া একদম চিরতরে সম্পর্ক মেটিয়ে দিতে চান কিনা এই বিষয়টা তার ভাবার অবকাশ আছে প্রথম তালাকের পর যদি আবার সংসারে ফিরতে চান भार अवकाश आज यजे इसलमी शरियातर ताल पद्धति एम भाई डिजाइन करा जाते क्यों समस्या पड़ते ना आजकल क्षेत्र देखी तलाक दिए मानूष हाए हाए करो छूटे एक एकजुने एक एक फतवा दें फले কোনো কোন ফতোয়া শুনে তার কম্প বেড়ে যায় আবার কোনো ফতোয়া মানে তিনি চাচ্ছেন যে ফতোয়া তালাশ করতে থাকেন যার কাছে গিয়ে মোটামুটি সংসারে ফিরে আসার একটা সলিউশান পাওয়া যায় এই যে বিষয়টা আসলে ইসলামিক পদ্ধতি যদি সবাই ফলো করতো তাহলে এই পদ্ধতি আমাদেরকে একটা নিশ্চয়তা দিচ্ছে যে আপনাকে কখনো আফসোস করতে হবে না আপনি কখনো অনুতপ্ত হবেন না আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে যদি কেউ ভায়োলেট করে যেমন মাসিক অবস্থা যদি কেউ তালাক দেয় তাহলে তালাক হবে কি না অধিকাংশ ইমামদের মতে অধিকাংশ স্কলারদের মতে তালাক দিলে সেটা হয়ে যাবে যে অবস্থায় দেখ না কেন তারপরে এক তালাক তিন তালাক এর বিষয়টা এক তালাকের বিষয়টা তো ক্লিয়ার আবার তিন তালাক একসাথে দিলে যে একজন তার স্ত্রীকে বললো আমি তোমাকে এক তালাক দিলাম দুই তালাক দিলাম তিন তালাক দিলাম অথবা বলল আমি তোমাকে একসাথে তিন তালাক দিয়ে দিলাম এখানে তিন তালাক হবে না এক তালাক হবে এটা নিয়ে ওলামের মধ্যে বিশাল তবে অধিকাংশের মধ্যে তালাকটা তিন তালাকই হয়ে যাবে তা আমরা বলেছি তিন তালাক একসাথে দেওয়াটা এটা কিন্তু হারাম এবং পাপ এটা দলিল দ্বারা সাব্যস্ত তারপরে খাইজ অবস্থায় বা মাসিক অবস্থায় তালাক দেওয়াটা এবং এমন তোহর বা পবিত্রতা অবস্থায় তালাক দেওয়া যে পবিত্রতার মধ্যে ইতিমধ্যেই স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়েছে তাহলে এই তিন অবস্থায় পাপের কাজ গোনাহের কাজ, নিষিদ্ধ কাজ হারাম কাজ এবং এটাকে বেদাহাতি তালাক বলা হয় এই কারণে ইতলাফটা হয়েছে ওলামাদের মধ্যে অধিকাংশ বলেছেন যে এই অবস্থায় তালাক হয়ে যাবে কাজটা নিষিদ্ধ কিন্তু হয়ে যাবে তারা এই অবস্থায় বলতে চান যে যেমন কাউকে ছুরি মারাও নিষিদ্ধ কিন্তু ছুরি মারলে কি আর বলবে যে নিষিদ্ধ যেহেতু তাহলে আর আঘাত হবে না রক্ত বের হবে না এটা হলো আমাদের এক দলের বক্তব্য আর বলেছেন যে না এটা হচ্ছে সারি একটা বিধান হুকুম এটা কিন্তু হেসি অথবা ফিজিক্যাল কোনো বিষয় না অতএব ছুরির সাথে তুলনাটা শুদ্ধ না ছুরির সাথে তুলনাটা শুদ্ধ না কারণ অনুভূতিমূলক অথবা ফিজিক্যাল বিষয়গুলো এটা তার ধর্ম অনুযায়ী কাজ করে আর হুগমি বিষয়গুলো রীতিমত চেঞ্জ হয় আপনি একটা বিধান দিলেন একটু পরে বললেন যে না এটা এরকম না ওরকম আমরা শরীয়তেও দেখেছি শরীয়ত বলছে এটা হারাম পরক্ষণে আবার বলছে এটা জায়জ বলেছে যে জিয়ারাত কবর জিয়ারত হারাম তারপর বলেছে না হারাম নেহল মতো আার ক্ষেত্রে একটু আগে শুনেছেন বলা হয়েছিল যে এটা হালাল পরে এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কেমন পর্যন্ত তাহলে শরিয়াতো দেখেছি যে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কোনটাকে হালাল হিসাবে ঘোষণা করছে পরে হারাম করছে অথবা কোনোটা হারাম ছিল পরে হালাল হচ্ছে তাহলে এটা ফিজিক্যাল বিষয়গুলোর মতো নয় আর যেহেতু এটা সেরাই বিধান তাহলে শরিয়াতে ভ্যালিডিটি পেতে পারে একটা জিনিস যখন শরীয়তের ইনস্ট্রাকশন মেনে চলে আর যদি সেরিয়াতের ইন্সট্রাকশন মেনে না চলে তাহলে সেটা ভ্যালিডিটি পায় না তার প্রমাণ হচ্ছে একটু আগে শেখ ডক্টর জাকারিয়া ভাই বললেন শেগার এটা হারাম মেসিয়ার হারাম মত আ হারাম যদিও দুজন সাক্ষী রাখে যদিও অনুমতি থাকে সবার যদিও সেখানে মোহরও থাকে তো সব ঠিক থাকলো বিবাহটা কেন হলো না বিকজ দেু মেনটেন শেরিয়া ইনস্ট্রাকশন একই অবস্থা তালাকের মধ্যেও শেরিয়ার ইনস্ট্রাকশান যদি কেউ ফেল করে তাহলে সেই তালাকটা ইনভ্যালিড হওয়াটা এটাই সেরিয়ার মাকাসেদের সাথে মেলে যদিও জমহুর ওলামারা অধিকাংশ সব যুগের ওলামারা ট্র্যাডিশনকেই ফলো করেছেন বলেই তারা কিন্তু একটা ফতোয়া দিয়েছেন কিন্তু আমি মনে করি আজকের প্রেক্ষাপটে এটাকে মানার গুরুত্ব অনেকখানি ম্যাক্সিমাম মানুষ তালাক চায় না কিন্তু তালাক দেয় স্বামী স্ত্রী যে তালাক চায় না কিন্তু তালাক দেয় তাহলে সেখানে যদি সারিয়ার ইনস্ট্রাকশানটা তালাক ভ্যালিড হবে অথবা হবে না এই বিষয়ের শর্ত হিসাবে কাজ করে তাহলে কিন্তু তালাকটা আপনি চাইলেও আর দিতে পারবেন না তালাকটা যদি কেউ যেমন ইমাম এবনে তাইম রহমাল তাকে দেখেছি তিনি তিনটা পজিশনেই একটা কমন ম্যাথাডোলজি ফলো করেছেন তিনি কী বলেছেন যদি কেউ একসাথে তিন তালাক দেয় তাহলে এক তালাক হবে আর এক তালাকের বিধানটা কি এক তালাকের পরে আপনি ফেরত নিতে পারছেন এবং মাস থেকে একটু বেশি হতে পারে তিনি বলেছেন যদি কেউ মাসিক অবস্থা হবেই না এই কারণে যে এই সময় তালাক দেওয়াটা বিদাহ এবং হারাম অতএব নেহলিল এটাও আমরা দেখেন আরেকটা বিষয় নেহলিল যতই নিয়ম মেনটেন করে যেটাকে হিল্লা বিবাহ বলা হয় যতই নিয়ম মেনটেন করেন দুই পক্ষের তিন পক্ষের এখানে একসাথে সম্মতি আছে তারপরেও কি হবে হবে না তার মানে হচ্ছে সারিয়া ইনস্ট্রাকশন ফলো করতে ব্যর্থ হলে ওটার আর ভ্যালিডিটি থাকবে না এই জন্যই ইমাম এবা বলেছেন এবং তার সাথে আরও স্কলাররাও আছেন ইমাম এব্দুল কাইম শাহর অনেকে যে নেকা হাইজ অবস্থায় তালাক দেওয়াটা যেহেতু এটা হারাম হারামবেদা অতএবটা হবে না এটা কোনো তালাক হয়েছে বলে গণ্য হবে না এবং তিনি তৃতীয়ত এটাও বলেছেন যে তোহর অবস্থায় স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক হয়ে গিয়েছে তারপরে যদি কেউ তালাক দেয় তাহলে সেটা ইনভ্যালিড হবে তাহলে সেটা ইনভ্যালিড হবে তাহলে মানুষ উত্তেজিত হয়ে তালাক দেওয়ার আর কোনো সুযোগ থাকলো না তাকে ভেবে চিনতে ওই সময়টা নির্ধারণ করে তালাক দিতে হবে রাগ যখন আসে তখন কিন্তু আর মানুষ ভাবে না যে এই টাইমটা কি তালাক দেওয়াটা এখন যায়জ হবে কি না তখন দিয়ে দেয় কিন্তু যদি সেরিয়ারি ইনস্ট্রাকশন মতো না হয় তাহলে সেটা ইনভ্যালিড হয়ে গেলো তো এই বিষয়টা নিয়ে আমি বলবো যে আমাদের ওলামারা ভাববেন देखें जो आसले इसलामी सरिया माकसेर दलिल दिल्लारे सार्विक व्यवस्थापनार्थे फैमिली व्यवस्थापनार्थे कौन बसी उपयोगी और कौन जो बसी उपकारीता से अनुजाई सिद्धाना जो तलाक एक साथे जो तीनटे देखा कयटा ग्रहण करब यह अंशन बक्तव्य हे एक स्ट्रंग अभिमत हम अधिक वक्त हम तीन तक तीन ताख्य स्ट्रंग अभिमत हम तीनता तो एखे एकटू कदा छोड़ा छुड़ी है जरा तीन ताक তিন তালাক হবে বলে ফতোয়া দিচ্ছেন তারা কিন্তু বলছেন এক তালাকটা ভুল এবং যদি কেউ এক তালাক মনে করে তাহলে সে জেনা করছে সে ব্যবচারের মধ্যে আছে এবং মানে ইত্যাদি ইত্যাদি আরও যা কিছু এটা কিন্তু জায়জ নাই প্রথম কথা হচ্ছে আপনি শুধু বলবেন এটা আমার অভিমত এক তালাক এখানে তিন তালাক তিন তালাক হবে অতএব আপনাদের মধ্যে আর কোনো সুযোগ নাই সংসারে ফিরে আসার এটা হচ্ছে আপনার অভিমত আপনার কাছে কিন্তু তিনি যদি আরেকজন স্কলারের কাছে গিয়ে অভিমতটা পান এবং সেটাতে তিনি কনভিনসড হন যে না তিনতালাখ একটা লাখ হবে তাহলে তিনি সেটা সাধারণ মানুষ হিসাবে মানতে পারেন এ তো কোনো সমস্যা নেই এবং এতে যিনি বলেছেন তিন তালাখ তিনতালাখ হবে তার জন্য এইটা বলাটা সঙ্গত নয় যে তার এই বিবাহটা শুদ্ধ নয় তার এই ফিরে আসাটা শুদ্ধ নয় এটা জেনা হচ্ছে এইরকম কথাটা বলাটা সঙ্গত নয় কারণ একজনের ইস্তেহাদ আরেকজনের জন্য বাধ্যতামূলক নয় এই জন্য আমাদের জন্য সঙ্গত হচ্ছে এটা বলা যে আমার মতে এটাই বেশি সঠিক এখন যিনি আপনার কাছ থেকে ফাতোয়া নিচ্ছেন আপনার অভিমতটা নিচ্ছেন তিনি চিন্তা করবেন তার জন্য আসল কারণ এই দুনিয়ার জীবনের সংসার যেটা আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ আখেরাত অধিক উত্তম এবং অধিক স্থায়ী ফলে সেটাই সবাই চিন্তা করবেন যিনি ফাতোয়া দিচ্ছেন তিনিও চিন্তা করবেন আর যিনি নিচ্ছেন তিনিও চিন্তা করবেন আরেকটা বিষয় হচ্ছে তালাক যদি কেউ রাগের মাথায় দেয় তাহলে তালাক হবে কিনা। এখানে তিনটা অবস্থা একটা হচ্ছে প্রচণ্ড রাগের মাথায় যখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না সে কি বলছে সে নিজেই যায় না তাহলে সর্বসম্মতিক্রমে এই অবস্থায় তালাক হবে না দ্বিতীয় হচ্ছে যে তার হিতাহিত জ্ঞান থাকে এবং সে বুঝতে পারে নিজের উপর কন্ট্রোলও থাকে এই অবস্থার সর্বসম্মতিক্রমে তার তালাক হবে এবং তৃতীয় অবস্থা হচ্ছে যে তার হিতাহিত জ্ঞান একদম যায় না তবে তার রাগটা সে তালাক উচ্চারণের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে ক্ষেত্রে সাহি মত হচ্ছে যে এটাও প্রথম মতের সাথে যাবে অর্থাৎ হিতাহিত জ্ঞান না সাথে সম্পৃক্ত হবে এবং এক্ষেত্রেও তালাক পতিত হবে না শেখ বিন শেখ বিন বাজ রাহানাহুল্লাহ এবং শেখ সালেবিন ও তাইবিন তাদের এই অভিমত আচ্ছা মোটামুটি অনেকগুলো বিষয় আমরা একসাথে বললাম আচ্ছা ফেরত নেওয়ার তালাকের পরে ফেরত নেওয়ার যে বিষয়টা সেটা প্রথম তালাকের পরে এবং দ্বিতীয় তালাকের পরে কিন্তু তৃতীয় তালাকের পরে সেই সুযোগটা আর থাকবে না তাহলে প্রথম তালাকের পরে যে ঈদ্বতের সময়কালটা থাকবে সেই সময়ের মধ্যে ঈদ্বত শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি কেউ একসাথে আবার বসবাস করা শুরু করেন অথবা স্বামী উল্লেখ করে বলেন যে আমি তোমাকে ফেরত নিলাম স্ত্রী জানুক আর না জানুক তার কনসেন্ট থাকুক আর না থাকুক এটা তালাক উজ্জ্র করা হলো তবে একটা জিনিস এই যে আমি বললাম তালাক উজ্জ্র করা হলো তালাক উজ্জ্র করার মানে কি আসলে ফেরত নেওয়া তালাক যেটা হয়ে গেছে হয়ে গিয়েছে ওটার উদ্র হবে না মানে উদ্র করার অর্থ অনেক সময় এরকম হয় যা তাইলে এই জায়গায় আরেকটা আমার এখন অধিকার বাকি থাকলো এটা হবে না তিন তালাকের মধ্যে প্রথম তালাকের পরে ব্যাস এক তালাক হয়ে গেল ওটা আর প্রকৃতভাবে উদ্র হয় না যেটা সুযোগ আছে সেটা স্ত্রীকে ফেরত নেওয়ার স্ত্রীকে ফেরত নিলেন কিন্তু বাকি থাকলো আপনার দুই তালাক দ্বিতীয়বার কোনো কারণে তালা হলে তখনও আবার স্ত্রীকে ফেরত নেওয়ার সুযোগ আছে ইদ্দতের মধ্যে কিন্তু বাকি থাকলো আর একটা তালাক তৃতীয় তালাক হওয়ার সাথে সাথেই শেষ সম্পর্ক একদম শেষ নেকাহ যেটা বা হেল্লা বিবাহ যেটা আমাদেরকে বলে হাদিসের ভাষা সেটা নেকাহত এ প্রসঙ্গে সহিহাদিসের মধ্যে এসেছে যে লায়না রাসুল্লাহ সাল্লা সাল্লাম আল মোহাল্ল মোহাল্লাহ যিনি এই বিবাহ করার মাধ্যমে তাহালিল করছেন আরেকজনের জন্য তাকে এবং যার জন্য তাহলিল করা হচ্ছে দুজনকেই রাসুল সাল্লা সাল্লাম লায়নত করেছেন অতএব যেহেতু লায়নত করেছেন তার মানে এটা হারাম যেহেতু হারাম তাহলে এই বিবাহটা শুদ্ধ নয় এবং যেহেতু শুদ্ধ নয় ফলে এই স্ত্রী তার প্রথম স্বামীর জন্য আর বৈধ হবে না তাহলে নিকাহটা হতে হবে নিকাহ তাহলিল নয় বরং নিকাশটা হতে হবে নিকাহ রক বাহ অর্থাৎ এটা অ্যারেঞ্জড বিবাহ এবং এই বিবাহ তাদের ইচ্ছা থাকবে যে তারা কন্টিনিউ করবে তারপরে যদি স্বামী মারা যায় অথবা তাদের কোনো কারণে আবার তালাক হয় তখন প্রথম স্বামীর জন্য সে বৈধ হবে তাহলে নিকাহ তাহলিলের এখানে কোনো সুযোগ নেই আর তৃতীয় তালাকের পরে তারা কোনো ফেরত হওয়ার আর কোনো সুযোগ থাকবে না আচ্ছা এরপরে আরেকটা জিনিস তালাকের সাথে রিলেটেড সেটা হচ্ছে ইদ্যত এই ইদ্বতটা সে পালন করবে এবং ঈদ্বত পালন করার সাথে আরেকটু কিছু বিষয় রিলেটেড আছে যে ইদ্যত পালনের সময় স্বামীর কাছ থেকে সে খোরাকে কি পাবে যেই তালাকের পরে ফেরত নিতে পারবে সেই তালাকে যেহেতু সে স্বামীর স্ত্রী হিসাবে একদম ইদ্দতে শেষ পর্যন্ত থাকবে গণ্য হবে তাহলে এই সময় অন্য কেউ তাকে আমরা আগেও বলেছিলাম তাকে বিবাহের প্রস্তাব দিতে পারবে না এবং এই সময়ের যাবতীয় খরচ স্বামী তাকে বহন করবে তার ঘোরপোষ বাসস্থান সব কিছু এবং আমাদের অনেকের বক্তব্য হচ্ছে যদি সম্ভব হয় এবং তাদের জন্য ফিরে আসাটা কল্যাণকর হয় দুজন সেটা চায় তাহলে এই ইদ্দতের সময়টা স্ত্রী স্বামীর গৃহে থাকাটাই ভালো তখন এমন হতে পারে যে দু চার দিন পরে তাদের রাগটা চলে যাবে কারণ তখন কাছাকাছি থাকলে তাদের দাম্পত্য সম্পর্ক দাম্পত্য মিলনের সম্ভাবনা বেশি থাকবে এবং এর মধ্য দিয়ে তাদের ফিরে আসা হয়ে যাবে সংসারে আলাদা থাকার চাইতে আলাদা থাকলে হয় কি এটা আপনারাও লক্ষ্য করবেন অনেকে যে প্রথম একটাই তালা হলো আলাদা থাকিও। তখন কিন্তু অনেক খারাপ পরামর্শদাতা প্রচুর জুটে যায় ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও তখন দেখা যাচ্ছে যে এই মেয়েটা যেন স্বামীর গৃহে না ফিরে এরকম তার আত্মীয় অনাত্মীয় বন্ধুবান্ধব অনেকেই তাকে কুপরামর্শ দেয় আবার ছেলের ক্ষেত্রেও অনেক কিছু কুপরামর্শ দেয় এজন্য প্রথম তালাকের পরে দ্বিতীয় তালাকের পরে পারলে স্বামী যদি তার স্ত্রীকে নিজের গৃহে রাখেন সেটা কিন্তু উত্তম সেটা যদি সেটা উত্তম যদি তারা সংসারে ফেরার মানসিকতা পোষণ করেন এবং এরকমও হতে পারে যে স্বামী তাকে তালাক দিলেন কিছুটা শাস্তিমূলক এবং দেখছেন যে স্ত্রী যদি ভালো হয় তাহলে তিনি তাকে ফেরত নেবেন তাহলে কাছাকাছি থাকাই ভালো আর যদি অন্যখানে ব্যবস্থা করেন তাহলে সেই খরচটা স্বামীর উপরে তার খরপোস এবং তার অ্যাকমডেশন পুরোটাই স্বামীর উপরে আর যে তালাকগুলো বাইনুনা কুবরা হয়ে যাবে সেখানের যে সময়টা স্ত্রী পার করবে তার ইদের সময়টা গর্ভকালীন সময় কিংবা যে সুনির্দিষ্ট সময় সেখানে স্বামীর খরচ তার উপরে প্রযোজ্য হবে না আচ্ছা এরপরে যিনি বিধবা হবেন যিনি বিধবা হবেন তার ইদ্যৎ কতদিন বিধবা অথবা তালাক প্রাপ্তা এরা যদি গর্ভবতী হয় তাহলে গর্ভ খালাস হওয়া পর্যন্ত সেটা যদি কয়েকদিনও হয় কয়েকদিন সেটা যদি আট মাস থাকে বাকি অথবা নয় মাস অথবা চার চেয়েতে বেশি হয় তাহলে গর্ভ মানে প্রসবকালীন পর্যন্ত তাদের সেই ইদ্যতটা কন্টিনিউ করবে আর যদি বিধবা তিনি গর্ভবতী নন তাহলে তার ইদ্যত হচ্ছে চার মাস দশ দিন এই চার মাস দশ দিন হচ্ছে তার এহদাদকালীন সময় তার শোক স্বামীর শোকের জন্যই তিনি সেটি করবেন শোককে আনুষ্ঠানিকভাবে পালনার প্রয়োজন নেই সেরিয়াত কিছু ইনস্ট্রাকশান দিয়েছে যে একজন মহিলা তার প্রিয় ব্যক্তিত্বকে হারিয়েছে তার প্রিয়জনকে হারিয়েছে স্বামীকে হারিয়েছে ফলে সে সাত ত্যাগ করবে এটাকে অনেকে চিত্রিতকরণ অন্যভাবে আসলে এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশান যেটা মানাটা জরুরি কারণ সে নিজে থেকেও যাতে এটা ফিল করতে পারে যে শরীয়া তাকে শোক পালনের সুযোগটা দিয়ে দিয়েছে আর অন্য মানুষরাও যাতে তাকে ব্লেম করতে না পারে দেখো স্বামী মারা গিয়েছে কিন্তু সে সাজসজ্জার মধ্যে এখনো আছে এই জন্যে এই শোক অনুষ্ঠানটা সুযোগ তাকে দেওয়া হয়েছে আচ্ছা মোটামুটি আমার মনে আলোচনা শেষ আর যদি কোনো প্রশ্ন থাকে আরেকটা কথা বলবো আমি তালাকের সাথে রিলেটেড সেটা হচ্ছে तलाकटा के हमें अनेक भाईरा अस्त्र हिसाब व्यवहार कर तलाक क्यों अस्त्र हिसाब मानी विधान दे कथाए कथा अपनर तलाये जुजु भय देखें स्त्री इन ना और स्त्री क्षेत्र अनेक समय देखी तरा स्वामी के रागानों बोलेंपनर व्यक्तित्व थकले दें तो तलाक देख तो ये विषयगुलो मानी আসলে এই জিনিসটাকে মিসইউজ করছেন পক্ষই। নারীরাও আর পুরুষরাও পুরুষ যখন হয়তো রাগের মাথায় স্ত্রীকে বলেন দেখো বেশি কথা বলো না তো আমি কিন্তু তালাক দেব তো যে দেন দেখি কতটুকু সাহসিকতা দেন নানা ধরনের বা উত্তেজিত করার চেষ্টা করে এটা আমাদের অ্যাভয়েড করতে হবে এটা শরিয়ার একটা বিধানকে অপমান করার স্বামীর ইস্তেহা করার সামিল তুচ্ছ তাচ্ছিন্ন করার স্বামী তালাকের বিধানটাকে এইভাবে ব্যবহার করার অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি তালাক হচ্ছে যে কথা আমি একটু আগে বললাম যে আমাদের সম্পর্ক যদি টিকিয়ে রাখতে আমরা ব্যর্থ হই তখন তালাকটাকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে আর যদি তালাক কোনো স্বামী উচ্চারণ করেন স্পষ্টভাবে ইভেন কোন কারণ ছাড়া তাহলে তালাক কিন্তু হয়ে যাবে তালাক কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে স্ত্রী যদি বলেন যে আপনি বিনা কারণে আমাকে তালাক দিয়েছেন তালাক হবে না এটা জুড়ে বলা যাবে না তালাক কিন্তু হবে এবং এর জন্য স্বামীর সাফারিংস থাকবে স্ত্রীর সাফারিংস থাকবে সন্তানদেরও থাকবে কারণ আপনার পরিবারের কেউ যদি একটা খারাপ কাজ করেন দেখবেন সবাই এর দ্বারা এফেক্টেড হবেন কিন্তু পাপ হবে সেই ব্যক্তির যিনি এর জন্য দায়ী তাহলে তালাকটাকে যিনি পতিত করছেন যিনি দিচ্ছেন তিনি যদি বিনা কারণে তালাক দেন তিনি অবশ্যই কবিরা গুণাগার হবেন এবং তিনি যদি এর মাধ্যমে নারী নির্যাতন করেন স্ত্রীদের অপমানিত করেন তাকে অসহায় করে তোলেন তাহলে অবশ্যই স্বামীর জন্য দায়ী হবেন আর যে স্ত্রীরা তাদের দর্শীপনার কারণে স্বামীকে নানাভাবে তালাক দিতে উদ্বুদ্ধ করে তাহলে সেখানে স্ত্রী দায়ী হবেন অনেক সময় কোন কোন নারীর অন্য পুরুষ পছন্দ সে নানা বাহানা করে স্ত্রী থেকে স্বামীর থেকে তালাক নেওয়ার চেষ্টা করে এবং একটা হাদিসে আছে আপনাদের নোটে আছে সে হাদিসটা যে যেই মহিলা তার স্বামীর কাছ থেকে তালাক চাইবে সে তার জন্য জান্নাতের গ্রন্থটাও হারাম হয়ে যাবে বলবিল্লা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের নারীদেরকে রক্ষা করুন তো অতএব মানে বাহানা করে তালাক চাওয়া অথবা আর তালাকের মিস ইউজ এটা নারী পুরুষদের পক্ষ থেকে হোক আর নারীদের পক্ষ থেকে হোক দুটোই হারাম এবং এ দুটো আমাদের বাদ দিতে হবে আমাদের সবাইকে রক্ষা করুন তালাক কি নিকৃষ্টতম হালাল এবং তালাক দিলে কি আল্লাহর আশ কেঁপে ওঠে তালাক নিকৃষ্টতম হালাল এটা বলো আমাদের কারো কারো বক্তব্য তারা বিভিন্ন দলিলের আলোকে সেটা বলেছেন কিন্তু এটা কোনো হাদিস নয় এবং তালাক দিলে আল্লাহর পে উঠে এমন কোনো এবং আমার মনে হচ্ছে শয়তান মাসাল্লাহ আপনাদের জানা আছে খুবই ভালো কারণ শয়তান তার আরশকে পানিতে স্থাপন করে তার সাঙ্গদেরকে পাঠায় মিশনে পাঠায় যে তোমরা দেখি কে কত আমার দৃষ্টিতে ভালো কাজ করতে পারো হ্যাঁ তখন এক একজনে এসে বলে যে আমি এই কাজ করেছি এই ক্ষতি করেছি অমুক করেছি অমুক অমঙ্গল করেছে হচ্ছে সাদান বলতে থাকে সর্দার যে আর কিছুই করি তোমার কিছুই হয়নি তোমার কাজ আমি স্যাটিসফাইড না শেষে একজন বলল যে আমি এক দম্পতির পিছনে লেগেছিলাম লেগেই ছিলাম শেষ পর্যন্ত তালাক হওয়ার পরে মোটামুটি সংবাদটা আপনাকে দিতে এসছি তাহলে আমরা কি আল্লাহকে খুশি করবো নাকি শয়তানকে খুশি করবো গিভিং ডিভোর্স ইজ নট এটা কি like way islam okay uh, then to what extent should a person wife or husband endeavor before giving a divorce please give reference for your comments qurane sura baqarah moddhe 230 31 29 theke arambho kore purotai apnar talaker alochona shekhane dekhben je talaker bishoyta মারুস ন্যায়সঙ্গত ভাবে ধরে রাখবেন সংসারে ফিরে আসবেন অথবা খুবই সুন্দরভাবে সেপারেট হয়ে যাবেন কি চমৎকার ম্যাথোডলজি দেওয়া হয়েছে তালাকের ঘটনা নিয়ে আপনার দেখবেন ফ্যামিলি বিষয়ক যতগুলো কেইস বিভিন্ন মাহকামাতে আছে আদালতে আছে দেখবেন অধিকাংশ তালাকের বিষয় তো অথচ তালাকটাকে আল্লাহ তালা সুরা করতে বলেছেন এবং যেমন পরস্পর যদি তার তোমরা ভয় করো যে তারা দুজন আল্লাহর বিধান মেনে চলতে পারবে না সংসারের ব্যাপারে যে সরিয়ারি নিনস্ট্রাকশন আছে সেগুলো তারা মেনে চলতে পারবে না তাহলে অবস্থা খোলা তালা করা যাবে সেখানে বলা হচ্ছে আবার অন্যখানে আবার অন্য বলা হচ্ছে যে যদি তারা পরস্পর এরকম দন্দে লিপ্ত হয় তাহলে ছেলের পক্ষ থেকে একজন মেয়ের পক্ষ থেকে একজন হাকাম নিযুক্ত করে স্যালিস করার মাধ্যমে তাদের সংসারে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করা হয় তাহলে ইসলাম এখানে আমাদেরকে যে স্পিরিটটা দিচ্ছে যে ইনস্ট্রাকশানটা দিচ্ছে সেটা হচ্ছে আমরা মানুষ হিসাবে যতটুকু সাধ্য আমাদের আছে ততটুকু শয্যের সীমা পর্যন্ত আমরা অপেক্ষা করব সংসারকে টিকিয়ে রাখার চেষ্টা করব শয়তানকে যাতে খুশি করতে না হয় আমাদেরকে যাতে আল্লাহকে খুশি করে করতে পারি কারণ আমাদের সংসারটিকে গেলে সবচেয়ে বেশি খুশি হবেন আল্লাহ আমাদের সংসারটিকে গেলে আমাদের ছেলে মেয়েরা অবলম্বন পাবে তাদেরকে সুন্দর তার বিয়ার দেওয়া যাবে অথবা আমাদের সংসার যদি ভেঙে যায় তাহলে কিন্তু সবচেয়ে অসহায়ত্ব বোধ করবে কিন্তু এই সন্তানেরা কোথায় বাবা কোথায় মা কোথায় তার বিয়া তখন কিন্তু ওই যে একশ্রেণীর তরুণ প্রজন্ম গড়ে উঠবে যারা মা বাবার স্নেহ পায়নি ভালোবাসা পায়নি সঠিক তার বিয়াত পায়নি তখন এরা মাস্তান হওয়া এদের জন্য অনেক সহজ হবে আপনারা দেখবেন এই সমাজের এই অসহায় অনেক ইয়া তিন ছেলেরা যাদেরকে মানে স্ট্রিট চিলড্রেন বলা হয় এরকমও অনেকে তাদের ব্যাপারে নিয়ে কাজও করছেন আমরা আশা করব যে আমাদের প্র্যাকটিসিং মুসলিমরাও এদেরকে নিয়ে ভাববেন যাই হোক এদের মধ্য থেকে এদেরকে নষ্ট করার জন্য অনেকগুলো চক্র কাজ করে এদেরকে মাদক দ্রব্যের সোর্স অথবা অস্ত্র স্থানান্তরের সোর্স মাস্তানি করার জন্য অথবা দর্শিপনা করার জন্য অন্য খারাপ কাজগুলোতে তাদেরকে ইনভলভ করার জন্য নানারকম চক্রান্ত চলে এবং তারা খুব সফলভাবে সে কাজটা করতে পারে এটা কখন সম্ভব যখন তারা সংসারে মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয় যখন তাদের কোনো অভিভাবক না থাকে তো এই আপনারা কনসিকুয়েন্সটা হিসেব করবেন ইসলাম কনসিকুয়েন্সের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করে যে তালাক হলে কি হবে সেটা খুব কুল ব্রেনে একজন মা এবং বাবার চিন্তা করার দরকার if the husband wife says or does something that will remove their iman but he she does not know will their marriage remain valid husband yeah. yes. wife tara যদি খুব অল্প সময়ের জন্য আমাদের মধ্যে কিছু ত্রুটি দেখা দেয় কুফুরি আমলি কুফর বা শেরকি কুফর এগুলো দেখা দেয় তাহলে দ্রুত তবা করার মধ্য দিয়ে আপনার সেটা সেরে যাবে এখানে মূর্তাদের মানে কখন বিবাহ বিবাহটা ফাস্ক হবে বিচ্ছিন্ন হবে এবং যখন একজন লোক জেনে বুঝে ধর্মত্যাগ করবে এবং তার ব্যাপারে মূর্তাদের ফাতুয়াটা দেয়া হবে কিংবা স্বামী বা স্ত্রী তারা একে অন্যকে বিশ্লেষণ করে তারা নির্ধারণ করবে যেমন স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে বলবে যে আপনার যে কনসেপ্ট আপনার যে প্র্যাকটিস সে অনুযায়ী আপনি ইমানের মধ্যে থাকেন না স্বামী যদি বলে এতে কি হলো অসুবিধা কী এটা আমার ব্যক্তিগত ব্যাপার ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার আমি আওয়াজ পড়ব না আমি তোমাদের রাসুলকে গালি দেবো অসুবিধা কি এরকম যদি বলে তখন এই বিবাহটা ক্লিয়ার হয়ে যাবে এটা ইট ইজ নট ভ্যালিড এই বিবাহটার ভ্যালিড না ইসলামের দৃষ্টিতে এই বিবাহটা ভ্যালিড না তখন একজন স্কলার ডেকে অথবা বিচারক তাকে অমুসলিম ঘোষণা করতে হবে এই পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই তার মানে হচ্ছে স্বামী এবং স্ত্রী তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে যখন এক্সপ্লোর করবে যে হয় স্বামী নয় স্ত্রী ইসলাম থেকে বেরো হয়ে গিয়েছেন এবং সে সেটাতে কনভিনসড এবং সে ভাবে যে আমি ঠিকই আছি আমি ঠিকই আছি আমার ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে তাদের বিবাহটা আর ভ্যালিড থাকবে না এই আর যদি প্রকাশ্যে সে ঘোষণা দেয় তাহলে তো দ্রুত বিবাহটা ভেঙে যাবে ইফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সেপারেশন আচ্ছা যদি লং টাইমের জন্য এক অন্য থেকে দূরে থাকে তখন তাদের বিবাহটা ভ্যালিড থাকবে অ্যাকসেপ্ট যদি কেউ নিখোঁজ হয়ে যায় দিনের মাসের পর মাস বছরের পর বছর নেই তাহলে একজন নারী কতদিন পর্যন্ত হাজব্যান্ডের জন্য অপেক্ষা করবে সেটার ব্যাপারে এখতালাফ আছে তবে যদি তার ফিরে আসাটা अनिश्चित क्या एक एक्चर क्या चार बचर इत्यादि तो एकत्रे भुक्तभु नारी को स्कलारे अभिमत नीबें तर सीचुएन अनुजाई आसार सम्भव्यता जा चाहिए इत्यादि सबकिू मिलिए एक व्यलिड सरिया सजेशन पान से अनुजाई अमल करबें और स्मीजर क्षेत्रे तरह को इन्स्ट्रकशन नाई যে তাকে অপেক্ষা করতে হবে যেহেতু স্ত্রীর উপস্থিতিতেই স্বামী একাধিক বিবাহ করতে পারেন আচ্ছা এক ভাইয়ের স্ত্রী তার স্বামীকে কাজির মাধ্যমে তালাক দিয়েছেন এবং তার রেজিস্ট্রি হয়েছে তিন মাস নোটিশ দেয়া হয়েছে এখন সে বলছে সে বলছে যে সে কোনো তালাক দেয়নি সে তার স্বামীর সঙ্গে আবার বসবাস করতে চায় এ অবস্থায় বিধান কী এ অবস্থায় তিনি যে কোনো একজন সেরে স্কলারের সাথে বসবেন কারণ আসলে তিনি আগে কি করেছেন এটা ডিটেলস জিনিসটা জানতে হবে তিনি কিভাবে তালাক দিয়েছেন সে তালাকের কোনো ভ্যালিডিটি আছে কিনা। তিনি কি অথোরাইজড হয়ে তালাক দিয়েছেন নাকি জাস্ট স্বামীকে একটা ধাপ্পা দেওয়ার জন্য ভয় দেখানোর জন্য তালাক দিয়েছেন অথবা রাগের মাথায় একজন ওকিল ডেকে উকিল নোটিশ দিয়েছেন আমাদের ওকিলরাও কিন্তু অনেক কিছু জানে না এবং ওকিলরা দেখলাম খুবই ব্যস্ত আমি আশা করব তারা সংশোধন হবেন আমাদের এই আলোচনা যদি তারা পরবর্তীতে ভিডিওতে শোনেন তারা সংশোধন হবেন এবং সিরিয়াস হবেন কারণ তারাও মুসলিম ওকিলরা দেখি যে অনেকে ব্যস্ত হয়ে পড়েন একসাথে তিন তালাক দিয়ে দেওয়ার জন্য আর আমাদের দেশের আলেমরা তো তিন তালাককে তিন তালাক হিসেবে গ্রহণ করছেন অতই দুর্দশা হয় এই মেয়াবিবের অবস্থা কাহিত। তো সুতরাং সেই জিনিসটা যাতে না হয় আমরা সেদিকে খেয়াল রাখব আর এই ধরনের কেস যতজনের আছেন তারা এই শর্ট নোটিসে অথবা আমাদের সামান্য উত্তর থেকে আপনারা মূল ডিসিশানটা নেয়ার চেষ্টা করবেন না কারণ তালাকের বিষয়টা এটা সাব্যস্ত হয়েছে কি হয়নি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা সঠিকভাবে বিশ্লেষিত হয়ে সঠিক ডিসিশানটা আপনার জানা দরকার শেরিয়ার দৃষ্টিতে সঠিক ফাতোয়াটা আপনার জানা দরকার অতএব এটা জাস্ট টেলিফোনে একজনকে জিজ্ঞেস করে বা টিভিতে প্রশ্ন করে জেনে নিয়ে এভাবে উত্তর পেলে হবে না এটা নিয়ে রীতিমতো আমাদের একটু ভালো করে জানা দরকার আর তালাকের বিষয়টা আসলে আদও তালাক হয়েছে কিনা আর যদি হয়ে থাকে আর যদি বলা হয় যে হয়নি তাহলে তারও ভয়ঙ্কর এই বিষয়গুলোর জন্য খুব বিশ্লেষণের প্রয়োজন আছে আমি রেকমেন্ড করব যারা সরাসরি ভুক্তভোগী তারা জন্য তাদের এই তালাকের বিষয়গুলো নিয়ে ফিজিক্যালি কারোর সাথে বসে এক তালাক বা দুই তালাক দেওয়ার ফিরিয়ে নিলে এরপরের তালাকের বিধান কী হবে এরপর থার্ড তালাক হবে একদম লাস্ট থার থার্ড তালাকের পরে সেকেন্ড থেকে তিনি আর ওয়াইফ নন মানে এক সেকেন্ড পরের থেকে তিনি আর ওয়াইফ গ্রহণ বলে গণ্য হবেন না সুতরাং তার যে দুই তালাক হয়েছে তিনি ফিরিয়ে নিয়েছেন তালাক তো আর উড্র হয়নি ফিরিয়ে নেওয়ার অপশন ছিল নিয়েছেন তাহলে থার্ড তালাকের পরে সে অপশানটাও আর থাকবে না ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না পরকি আবার এক দুই তিন তালাক দেওয়া যাবে না তিন তালাকের সাথে তার তালাক শেষ অবশ্য যদি এই নারীর অন্যত্র বসত বিবাহ হয় এবং সেখানে তার আগের স্বামী মারা যাওয়ার কারণে অথবা তিনি স্বেচ্ছায় তো তাদের কোন মানে তাদের বসবাস অসম্ভব হওয়ার কারণে তালাক দিলেন তখন প্রথম স্বামীর কাছে যখন তিনি আবার ফিরবেন তখন বিশুদ্ধ মত অনুযায়ী তার আবার তিন তালাকের অধিকার প্রতিষ্ঠিত হবে প্রথমবার তার তিন তালাক শেষ হয়ে গেল আবার যদি ইসলামী শরিয়াতের বিধান অনুযায়ী ফেরার সুযোগটা তিনি গ্রহণ করেন তখন আবার নতুন করে তিন তালাকের বিধান তার জন্য প্রযোজ্য হবে তো মোটামুটি প্রশ্ন কিন্তু এখানে শেষ আজকে এখানে শেষ করে দিতে পারি আপনাদের প্রতি একটা আহ্বান রাখছি যে আসুন আমরা বিবাহ এবং তালাক এ দুটোই যেহেতু আমাদের জীবনের অংশ এবং আমাদের সামাজিক বন্ধনের অংশ আমাদের সচ্চরিত্রতারও একটা অংশ বিবাহর মধ্য দিয়ে সচ্চরিত্রতা প্র্যাকটিসের একটা চমৎকার সুযোগ আমাদের পুরুষেরা আমাদের নারীরা লাভ করে তা আমরা এই উভয় ক্ষেত্রে সারিয়ার ইনস্ট্রাকশানটা মেনে চলি ইসলামী আখলাপটা বজায় রাখি এবং সুখী পরিবার সুশীল পরিবার পরিশীলিত পরিবার সংস্কৃতিবান পরিবার সুন্দর পরিবার গঠন করার প্রতি আমরা আগ্রহী হই তাহলে আমাদের সমাজ হবে সুন্দর দেশ হবে সুন্দর এবং আমরা একটা প্রজন্ম উপহার পাবো ইনশাল্লাহ যাদের মধ্য দিয়ে আমরা আশা করছি আমাদের ইসলাম ভিত্তিক সমাজ কাঠামো প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদের আপনাদের সবার আমূলগুলোকে কবুল করুন এবং সবাইকে তৌফিক দান করুন হায়দা ওসাল সালাম আল নবীলা মোহাম্মদ ও আলা ওয়া আলি ওয়াসাবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত